الحمد لله الذي جعل الشبس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكاناً على مكان وإنساناً على إنسان ونشهد أن لا إله إلا الله দূলা শরী কলা দল হোমিত না ونشهد أن سجدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله সুতা বার কলম ও বার কলমসলিম الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما বার দুশ নির্লা إِإِسََلَ فيِي خُصْرُ إِ الذيينَ آممَن وَعَامِن الصَّالِحاتِ وَتَو صَبِ الحَق وَتَو صَر بِصَّبر وَقَا النَّبِ صَل اللهَّهُ عَلَيهِ وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى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 وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في বদ করি খরিদানা দি মানাকে গু সাস নাস তসবি হেখানে হর খারে বতসবি হস জবান জিক্রে হক আদগজাঈ রু হরহমা মদ ইদে মজুরু হরা এ ইহ ঈ ল লজি ল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 সূরজি স্বার সরজনে দিয়া আপনি স্বার কে পা চিজ কো কী শু দু হ্যা আজ বো চিজ কবি সব হিসিয়া মে হ্যাগার নেয় মে হুনিয় ক তলো বহি বাজার সে গুজার খরিদার দক্ষিণ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ও হালকা যে বাইশ সেপ্টেম্বর দু হাজার সতেরো মোহতি এ মাহফিল উপ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির মাথার মুকট অন্ত থেকে আগত আল্লাহ জাকিরিনাকিরিন মুরুদ্িয়ান টুকরা আমার সমবয়সী যুবক ছোট ভাই পর্দারিত আলমিনের দরবারে লাখ কৌটি শুকুর ও সুযোগ যে মহন রব্বুল আলমিনে ফেত্ন ভিত্তিতে সহি কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন কালীমাতুর শকর উচ্চারণ করি আল্লাহামদুল লক্ষ দরুদ সালাম সৈলি রহমতুলবী শফী উলমুজী সয়দিন ইমামস শফী আজম রসুল আকরম রহমত আলম নবীল আরম হবিব কবিরিয়া আশরফুলাম্বিয়া সাম্বিয় শফি সাক আকাম মদীন কতাজদার আফতা نبوت ফখ্র موجودہ হজরতলিম হাকিমের সকলের পরিচিত একটি সুরা সুরতুল আসরে সুরাটা তিলবাদ করেছে বিশ্বনবী শেষ নবী মহানবী হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আমি আপনাদের সামনে পড়েছি পবিত্র কোরআনের এবং পবিত্র হাদিস শরীফের আলোকে সহি তরিকায় এখলাস ও ভানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মত আপনাদেরকে শুনবার মতো হিম্মত দান করুন সকলের পরিচিত একটি সুরা বা সুর আমরা একটি পাওয়ারফুল সুরাহা চার মাজহাবের একজন ইমাম ইমাম তিনি বলেছেন করে যথেষ্ট করে দিতেন সারা দুনিয়ার মানুষ যদি এই সুরায় আসরের কথার উপরে হামল করত আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিত जतटुकु सम्भव सठीक भावे सही तर করান সুন্নার আলোকে যেন আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন। শুরুতে আল্লাহ করেনা একটি শপথ করেছে সময়ের শপথ আসরুন মানি সময় অথবা আসরুন মানি আসরের নামাজ प्रथम कथा हलो आल्ला शपथ बहु जब संक्षिप्त एक जवाब आल्ला कथा मानूष विश्वास कर कि ना कर दिखे चिंता कर आल्ला शपथ करें बर আল্লাহ জন্য। বিয়ের সফত করে আল্লাহ বুঝাইতে চান সময় বড় দামি একটি সম্পদ যদি আসর দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য নেন তাহলে शपथाते समय दिन शेष और रतर शुरू मध्य खान समय इसलमिभाषा इसलमी नियम कानून मतलब दिन शुरू हो सारा दिन डिट्टी फिर विदाय ना फिर डिटी शुरू कर नाम सठीक भाव आदाय कर फिर तरह जन सालाम थान जाब नुतुब आ এদেরকে তুমি চোখে দেখে রাখবা হাদিয়া পেয়েছ এরা খারাপ আর একটা নিরাপেক্ষ লোক আছে মসজিদের কোন ব্যাপারে সন্দিহান হয়ে গেলে খতিব থেকে তুমি তথ্য নিবে ওসি সাহেব বিদায় বেলা যাদের রিপোর্ট ভালো দিল নতুন ওসি তদন্ত ছাড়াই তাদেরকে ভালো চোখেই দেখবে আসরের নামাজ যারা ঠিক মতো আদায় করবে এই ভালো করতেছেন তাহলে আসরের সময় আর নামাজ বড় গুরুত্বপূর্ণ একটি নামাজ কোরআনে তার দলিল হাফিজুল করো মধ্যবর্তী নামাজ তাহলে আল্লাহ শপথ করেছেন মানুষের অন্তরে কথাটা বিশ্বাস করানোর জন্য না তার মূল্যায়ন বুঝাবার জন্য কোরআন শরীফ আল্লাহ তালা বিভিন্ন দামি সম্পদের শপথ করেছে তিন একটা গাছের না গাছটা খুব দাম বাংলায় তারা দনজন উলঙ্গ লজ্জা আল্লাহকে বললেন আল্লাহ সতর ঢাকার জন্য পোশাকের ব্যবস্থা করুন ভুল করেছে আল্লাহ তখন বলেন शपथ कर लल्ला गड़ दामी ग पता दिया आदम तारतर ढेकान हावीम सतर ढेके शुद्ध की तरफ এই পাতার পোশাক পরে আদম নবী যখন পৃথিবীতে আগমন করলেন জংলার হরিণা দেখতে গেল আদম নবীকে আদম নবী জান হায়াতুল হায়ান নামক কিতাবে এ ঘটনা আছে আদম নবী পাতা ছিঁড়ে দিলেন আমাদের দেশেও ডুমোর গাছ আছে বা জান্নাতি ডুমোর গাছ আর এইটা কি সমান আমরাও বড় দেখি ড্রামের মত বড় আর ওই বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো কাল কেলাল হাদিসের শব্দ কাল কেলাল হাতির কানের মতো পাতা তাহলে দুনিয়ার বড়ই গাছ আর ডুমের পাতা খাওয়ায় তিনটা নে আমদা তিনটা এটা শুধু তিনের আলোচনা তাহলে আমি ফাও দিকে যাব কেন এই দিকটাই আগে বলছি শেষ করা যাবে বাট এতটুকু বুঝাইলাম তিন শপথ যে আল্লাহ করলেন এটা বড় দামি একটি সম্পদ এর নাম পবিত্র আচ্ছা আমি এখন তিনের ব্যাখ্যায় যাচ্ছি কেন আল্লাহ তারা প্রত্যেকটা জিনিসের শপথ করেছেন খুব দামি জিনিস বুঝাবার জন্য সূর্যের পছন্দ চাদের কসম আসমানের কসম ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইওমিল মাউউদ ওয়া শাহিদিন কসমতির দিনের কসম কসম কসম কসমুত রে ইহা আল্লাহ সফত করেছেন ওই জিনিসের মূল্য বুঝাবার জন্য ওয়াল আস সময়ের সফ সময়টা কত দামি বলে সময়কে যারা মূল্যায়ন করে এই মানুষগুলি দুনিয়াতেও দামি পরকালেও দামি अवश्य प्रश्न करी दामी होते चाहिए थार्ड क्लस गांजा खाइल दामी मद पानी दामी आल्ला दामी होते चाहे समय के मूल्यायन कर दामी हव प्रथम सिरियल नबीगण দামি হলো কদ্দিম এর পরের দামি হলো আখরিন এক কথায় দামি হলো রসুলের উম্ম বলুন তো সাহবায় থেকে বড় নবীদের থেকে বড় দামি কেউ হয়েছে কথা বুঝতে কষ্ট হয় মহায় মু আপনারা তো টানের আশায় হয়ে আল্লাহ আমাদের দামি হতে চান কেমন দামি হইয়াছেন ঘুমাই নীজি এত দামি নবীর মতো বড় আলেম কেউ মহাদিস মুফতি হাদিস আদিব মহা মানবী এরপরে তার হাতে গড়া সাহাবাহাম এদের মতো বড় শেখুল হাদিস বড় আদিপ বড় দামি আর কেউ তাহলে বেয়াদ ক্ষমা চেয়ে নিচ্ছি হে আল এম মহাদিস সাহেব মুফতি সাহেব সাহেব থেকে বড় আদিব কেউ নাই সাহাবায়ক্রামদের থেকে বড় ওয়াইজ কেউ নাই অতএব তারা দামি হওয়ার কারণ কি তারা এত দামি এত ইলিম এত আখলা এরপরও তাদের জাসাদিকা আলাইকা হকা নাক্কা আলাইকা হকা সব হক আদায় করেছেন অতএব সাহেব আপনি যদি বলেন আমি তাহার যুদ্ধ করার ভস্ত নয় আমি ফতো আর ব্যাপার নিয়ে বড় টেনশনে আছি তাহলে আপনি যা কিছু হন না কেন দামি হন যেমন দামি আপনি যদি সব ঠিক রেখে দামি হতে পারেন তো আপনি দামি না হয় আপনি দামি আমি করে বাসায় যাই রাত্র দুইটা আড়াইটা চারটা বাজে তাহারা ঘুম থেকে উঠেই আবার দৌড় ফজর পড়ার টাইম নিয়ে আপনি তাহার যুদ্ধ ধাক্কাই তাহলে বক্তাও এক অজুহাত দিয়ে তাহার যুত না শ্রোতারাও এক অজুহাত দিয়ে তাহার যুদ্ধ না শিক্ষক বলে আমার মূল হইল লেখা। সাতটা ক্লাসের আমার হাতের লেখা সবক এগুলো ঠিক রাখতে গিয়ে আমি তাহার যুগ পড়ার গুম নষ্ট করে সুযোগ নাই। তাহলে শিক্ষক এক অজুহাতে তাহার বন্ধ করলো ছাত্র এক অজুহাত দিয়ে দূরে সরে গেল পিসুরের যে অজিফা আর ঘুমের আগে এটি আদায় করতে গিয়ে তাহার জুতি উঠার কোনো সুযোগ নেই এরপরে সংসার পিসাবুজুরো কোনো অজুহাতে তাহার ছেড়ে দিলেন বক্তাও না শ্রোতারা থাকে একটা দম নিবে এই তাবিজ লেখার টানে আমার তাহার জুত পড়ার সুযোগ নেই মুসুল্লিয়ান বলেন পাচক না জুমার দিন ধাক্কা দিয়ে মসজিদে ঢুকেই। শ্রোতারাও পড়লেন না পীর সাহেব পড়লেন না মরিদরা পড়লেন না শিক্ষক পড়লো না ছাত্র পড়ল না রসুলেরই দামি আমল কে করবে হিন্দুরা করবে বৌদ্ধা করবে সবাইকে কাজে লাগাবার কারণেই দর্জন সাহাবা দুনিয়াতে যানজাতের টিকিট পেয়ে গেল কাজে লাগাও লাগাইলেই তুমি বৃদ্ধাঞ্জলি দেখাইলে তুমি জিরো হয়ে যাবে দুনিয়ার লাইনেও জিরো আখেরাতের লাইনেও জিরো সময় চারটা ছেলে নারায়ণগঞ্জ থেকে বিদেশ গেল চাকরীর জন্য পাঁচ বছর পরেই দুই ছেলের পাঁচ লাখ টাকা ঋণ আদায় করলো মরে। ঋণ আদায় করতে পারেনি ফেলাট রাখবে দূরের কথা জমিন রেখতে পারেনি। একই সময় চার যুবক বিদেশ গেলি দুই যুবক হিরো হলো আর তুই দুইটা জিরো হলি কেন যুবক বলে জানিনা ডিউটি তো ওরা দুইজনে পারল না তোরা পারলি কেমনে বলে আমরা সময়কে কাজে লাগিয়েছি বলে কেমন ওরা আট ঘন্টা ডিউটি করেছে আমরা আট ঘন্টা মূল ডিউটির পরেও ওভার ডিউটি করেছি কারণ আমার মাথার উপরে তো আমার সময়টা কাজে লেগে গেছে যে কারণে আমি এতগুলো করতে পেরেছি সময়কে মূল্যায়ন করায় তুমি এত হিরো হয়ে সময় এত দামি तीन जन वो मास पाइल पाइल शुद्ध एक मासन की घुमाय थार मूल्यन करके लाइन आई রসুল বলেন যদি সময়কে কাজে লাগাও তাহলে তুমি এসার নামাজ পরে জামাতের সাথে কল্পনা করে ঘুম থেকে উঠে আবার তুমি বান্দা ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে নাও আল্লাহ নবী বলেন এসার নামাজ বা জামাত আদায় করে যদি ঘুমা যায় আর করতে এই সময়টাকে হিসাবে আল্লাহ কবুল করে নিবি সময়ের বড় কথে মুয়টাকে কাজে লাগাও বান্দা তুমি যদি ঘুমের সময় করে ঘুমাও ডান আর ঘুমাও আল্লাহর নবী বলেন বান্দা তুই ঘুমায় ঘুমের আগে যদি দরুদ সালাম পরে জিকির করে ঘুমাও সারা রাত তোর জিকিরের সব আমায় হবে সময়টারে কাজে লাগাও পাঁচ অক্ত নামাজ পড়তে এক যদি তুমি দুই ঘন্টার সময় ব্যয় করো আর বাইশ ঘন্টা সময় দুনিয়ার কাজে লাগাও এই দুই ঘন্টা সময় ব্যয় করে যদি তুমি পাঁচ বেলার নামাজ মাসিদি গিয়ে হাজিরা দাও আমি আল্লাহ ওই বান্দাগুলো রঙুল নামায় পঞ্চাশ নামাজের সবাব লিখে দিবাজ গানা কইলুল্লিন মুসলি নদী না মো মে নারা ইনম যেম দাদু আয় করবা আয় পদ আফলাহারা সময়টাকে কাজে লাগাও মুসা নবী আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আমাকে তুমি এমন একটা অজিফা তুমি বেশি অজিফাটা পালন করো লা ইলা নন্ন ল ইলাহ ইন্ন ল ইলাহ ইন্ন লা ইলাহ ইন্ন ল ইলাহ ইন্ন লা ইলাহ ইন্ন allah haate ko বলো হে মুমিন আল্লাহ ই লহা ই জিকির কার না বিশ্ব বিশ্বের জিকির কার জিকির যদি কই কয় এই জিকির টিকির ফিরের কামেডি আনবো না তো জিকিরের হুকুম দিয়েছেন কে তুমি যদি আল্লাহর কে পীরের ভাগে দিয়ে দাও জিকির করবে তো আল্লাহকেও পীরের ভাগে দাও তোমার কপালে আল্লাহ ভাইরা আমার মনুষা ডবি বললেন হে আল্লাহ তোমাকে বললাম একটা আনকমন একটা তুমি নতুন অজিফা দাও এমন একটা তুমি আর সারা আসমান জমিনের ভেতরে যা কিছু সব ভিন্ন পালায় রেখে ওই পালার ওজন অনেক বেশি হবে সময়টাকে কাজে লাগাও হে গোলাম সময় পর সফল এই দরুদ তুমি এক হাজার বার যদি তুমি পরো বিশ মিনিট পঁচিশ মিনিটের সময় বেশি লাগবে তবে ফলাফলটা কত জানো বিশ মিনিট পরে যদি তুমি। রসুলের উপরে আজমতের সাথে মহাব্বতের দরুদ পড়ো রসুল বলে গেলেন এক হাজার বার যদি দৈনিকেই দরুদ পরে থাকো তোর মরণ হবে না তোর মরণ হবে না জান্নাতের খাতায় না লেখা পর্যন্ত আল্লা তা আল্লাহ সময়ের উন্নয়ন বোঝাবার জন্য সময়ের শপথ করেছে দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে ক্যালাস করেছি সুযোগ মতো এখন আর আমার কেলাস নাই বসে থেকে লাভ নাই সময়টারে কাজে লাগাই না আমি ফেসবুক চালা। তুমি হেফাজত করো এই গজব থেকে হেফাজত করো গোটা উম্মত কে হেফাজত করো এই ফেসবুকের অপর নাম গজব চরিত্র ধ্বংসের মূল ফ্যাক্টরি তুমি যদি দেখো লাল একটা ক্ষতি আছে নিরানব্বই টাকা চরিত্র ধ্বংস হয়েছে ঠিক ঠিক করো আমারও বাস কম দাও নতুন বহু দাও দাও বহুত লাইনের একটা লেখা দেখলাম একজনে দেখেন রোহিঙ্গেরা কেউ লেখেন বেদাতিরা লেখেন আমার জাতি হাদিস। রত গিবৎ শেখায়াত করবে তত আল্লাহ তালা আমার গুণা তাদের আমল নামায় নিয়ে আর আমি যদি থাকতে পারি আল্লাহ আমাকে আরো উঁচু করে দিবে যদি আমি আল্লাহ আমাকে বললে আশ্রী সময়ের সফাদ সময় তার কাজে লাগাও আহমালের মধ্যে এই কথাটা উল্লেখ আছে নবীনের একবার যদি তুমি যদি প্রতিদিন ফসলের পর হোক বা আসরের পর হোক আল্লাহর একটা সিফাতি নাম যদি তুমি সতেরো বার পর তুমি যতবার পড়বা আমার আল্লাহরের নবী বলে এই নামটা যদি কাল একটাই কয় কাল না আসবে জুমা হুজুর আমার ছেলে নাই আমি বললাম তুই সিলেটের মাজারে গিয়ে কান্দ কেন মাজারে যা গোলাপ সার মাজারি গিয়ে কাঁদবি গোলাপ সার মাজ আল্লা বড় না হুজুর না হুজুর আমি বললাম যদি তাই না তুই পাচক নামাজ পড়বি একটা যুবক ছেলে জুমানিলে গুলশান বললাম পাঁচক তো নামাজ পড়বি তোর স্ত্রী তুই নামাজ পড়াবি অন্তর আল্লাহর দিকে মতাবাজু করে যদি চোখের পানি ফেলে সুরাটা একশো একবার দৈনিক পরে যাও আল্লাহ কুদরতি জিম্না সন্তানের ফয়সালা করে দিবে না। দরুদের বরকোতে অল্প টাকায় দেখবা অনেক বরক বসে বসে শুধু গান শুনে দোকানে বসে গান সময় নষ্ট করোন গল্প করে কি বাদ করে সময় কে নষ্ট করো না সাহাবাইকার নষ্ট করেন নাই যে কারণে আল্লাহ তাদেরকে একটা বেহুদা কথা পর্যন্ত বলেন নাই মুখের ভেতরে একটা কঙ্কর রাখতে কথা বললেও আল্লাহ আল্লাহ শপথ করে যে সামনের দিকে কথাগুলো বলবেন কথাগুলো বড় দাম আল্লাহ বলেন নিশ্চই সমস্ত লাফি লাভ তাকে অবশ্যই ক্ষতির মধ্যে আছে ক্ষতিতে পর ব্যথানা ক্ষতির মধ্যে আছে তো নামাজ রোজা করে কিলাম বাড়ি লো কথা শেষ আল্লাহ ইল্লা ব্রেক রাখছি ব্রেক গাড়ি চলা অবস্থায় গাড়িটা ব্রেক হয়ে গেল কিন্তু ইঞ্জিন বন্ধ হয়নি ইঞ্জিন চালু আছে গাড়ি ব্রেক আছে পুরা গাড়ি বন্ধ না ইঞ্জিন কি চালু সমস্ত মানুষ জাহান নামি ইল্লা কি কথা শেষ না আছে দেখেন কিন্তু কুইয়া আল্লাহ রহমতের বাণী শোনাচ্ছেন যারা তোমরা সমস্ত মানুষ হতে পারে না তাহলে আমাদের নামাজ রোজা করে কি লাভ আল্লাহ বলেন আমি ইল্লার ব্রেক লাগাই দিছি তুমি ধামো দাঁড়াও একটু সুন্দর বাণী শুনে নেও আমি আল্লাহর আশার বাণী শোনাচ্ছি শুনে शरीर मध्य रक्त झड़बे हाय हसें हाय हसन चरे बोकार नाम शुद्ध करा একজনার নাম আবুল কালাম কেউ যদি বলে কাল খুব আদব হলো নাম হলো হোসাই সেটাকে তুমি ব্যঙ্গ করে হায় হোসেন হায় হোসেন বল্লাহ তুমি যদি বলো দিলের মধ্যে মোহব্বত আছে কিসের মোহব্বত নামাজও না সন্দেহ কারণ তোমার একজনে তেঁতুল খায় বলে কেমন লাগে না তুমি যে হোসাইনের ভক্ত তার কি প্রমাণ হোসাইন হুদাল बुजते बाकी तुम हुसैन भक्त नाम बड़ो एक दुश्मन থাকে মহারমের দশ তারিখকে আশুরা বলা হয় আসুরা আসারা থেকে আশুরা দশ দশ কেন বলে দশ তারিখের রোজা আল্লাহর নবী বলেন বলেন রমাজানের পরে উত্তম রোজা হলো মহরমের রোজা নবী বলেন আমি মক্কা থেকে মদিনায় গিয়ে দেখি মহরমের দশ তারিখে হুদিরা রোজা রাখে কেন রাখো এর ফলে মিলাদি রসুলো জন্মের শকর আদায় করেছেন রোজা রাখার মাধ্যমে বাইরা আমার নবী বললেন তাহলে এই আঙুলটা তো আমিও করবো তবে তোমাদের সাথে তাল মিলানো যাবে না তোমরা যদি দশ তারিখের রোজা রাখো আমি নবী আগামী বছর থেকে দুইটা রাখবো হয়তো নয় দশ বা দশ এগারো নবী বলেন রহমেন একটা রোজার বিনেময় জীবনের এক বছরের গুণাল মাফ করে দিবি আর ওই দিন জনমের মতো খাবেন গুটি বানাবেন ঢাকার শহরে জিজ্ঞাসা করলাম রুটি যদি বড় বানাই সায়াও বড় ভাবো হ্যাঁ হাদিসে আছে তোমরাও আসা করমে বেশি খরচ করো তাহলে একা বলে বেশি খরচ করো আর একা দিসে বলে রোজা রাখো রোজা রাখলে খরচ করবো কিভাবে তার দুইটা সুরাত আছে একটা সুরাত হলো সেহারি খাও সাহারি খাও ইফতারি করো তুমি ও কাপড় নাই কাপড় দাও ওই রোহিঙ্গা মুসলমানেরা ঘুমাতে পারে না এদের ঘর নাই এদের মারি নাই এদের ঘুমানোর মতো কোনো জায়গা কোন কোনো মাটি নাই আধা হাত পানি জেগে গেল জমিনের উপরে পানি বৃষ্টি বড় বিপদগ্রস্ত তারা আবার ওই ওপার থেকে যে মা বোনেরা এ চলে আসতেছে बड़ दुखा आत्मसार्थे आखने दोकानदारी करें पांच टाल पंचाश टाक छा छो की আমি কাল আমি দিয়ে দিনে মুসলমানের পক্ষে থেকেছেন আপনাকে ধন্যবাদ জানাই মুসলমানের পক্ষ থেকে তবে আপনাকে আরো একটা দাবি জানাতে চাই আপনি আমাদের বাংলাদেশের অভিভাবক মায়ানমারের উপরে শুধু মুসলমানের নজর না বিরোধী দুশ্মন গুলোর বিচারও আপনি করতে সব কম হয়েছে তবে আমরা বলব আপনি আন্তর্জাতিক মহলে একটু দাবি তুলেন বিশ্ব মানবতা বিরোধী বাংলাদেশের জাতীয় মানবতা এ হল আন্তর্জাতিক মানের মানবতা বিরোধী দুঃখ বাংলাদেশের মুসলিম সরকার হিসাবে আন্তর্জাতিক মহলে দাবি তুলুন ওই এর আর তাদেরকে বলছি বুদ্ধিজীবী যারা মাদ্রাসায় খুঁজে খুঁজে তোমরা বারবার ইশারা ইঙ্গিত বলা মাদ্রাসায় যোগি য তাদেরকে আমি বলবো তোমরা আজ কোথায় আছো মাদ্রাসায় তো কোনো জঙ্গি পাওয়া যায় না তোমরা আজকে কেন বলো না বারবার সুচি হলো বড় জঙ্গি আমরা অপবাদ দিয়েছি আজকে আমরা ঘোষণা দিচ্ছি আমরা ঘোষণা দিচ্ছি কৌ বি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি তোমরা জঙ্গি ঘুজ মাত্রা চাই কেন করবা নির্গরু জবাই রস্ত্র হয়েছ না আল্লাহে আমার খুব সাবধান বেশি খুশি খুব সাবধান মুসলমানে তো ধস কেন এই মায়ানমারের মুসলমান এত লাঞ্চিত কেন তথ্য আমি আপনাদের দিব না সংক্ষেপে বলছি এর পেছনে মাধ্যম হয়ে দুশ্মনি করেছে ইসলামের মুনাফিকের আমাদের ওলামায় আহলে হকের কাছে টোটাল ডিটেলস তথ্য বিদ্যমান কেন করেছো মাত্র দুনিয়া কিছু টাকা পয়সার লোক যাত্রাবাড়ির হজরত বলেছেন কোন বিপদ না আসে এদেরকে আপনারা আবেগ বৈরা করেন না আমার বাড়ি লবরদার শেষে ঠেললেও নামাইতে বেশি আবেগ করবেন না সরকার তাদের প্রশাসন সেটা হেফাজত করবেন নির্ধারিত জায়গা দিবেন সরকার সেখানে আশ্বাস দিয়েছেন অতএব আমরা অতি আবেগই যেন হয়ে না যায় খুব সাবসাহার অতি আবেগই যেন হয় না যায় দিচ্ছি অনর্বল দিতে থাকব। দোয়া করতে থাকব যার যার দিতে থাকব। আমিও সপ্তাহে আল্লাহ কবুল করলে যতটুকু পারি যেতে পারেন না এখান থেকে পাঠান অনেকের থেকে তথ্য নিন ওখানে আমার মাথার এক মুরব্বী আছেন টেকনাফে হজরত আমাকে বললেন घन विदाय लोकालय कत हजार शिशु आफे एबाद কয়েকটা মুনাফিকের কারণেই ইতিহাস জ্বলন্ত প্রমাণ থেকে আজ পর্যন্ত কয়েকটা মুনাফিকের কারণেই ইসলামের এই বারোটা বেশ যুগে যুগ খুব সাবধান দিল থেকে দোয়া করেন আল্লাহ আলম আর মুনাফিক থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করুন এবং নির্যাতিত নিপীড়িত সমস্ত মানুষ ধ্বংস এবার আশেখের শুনেন বললেন যেই হাদিস আমি পরেছি আল্লাহর নবী বলেন দেখছেন আল্লাহ সব মানুষ জাহান নামি এইবার মানুষ বেজার নামাজই ভরুন না আর নবী সব উম্মত জান্নাতি তাই তো টিকিট এমনি রেডে ওই বেনামাজির নামাজ না পড়লে কি বল তুমি একটা মিনিট ভাবো রসুলের ওই হালিসটা নবী বলছেন আমার উন্নতের কাতার হবে তিয় চতুর কাতার এক কাতার জান্নাতি বাকি বাহাত্তর কাতার জান্ন हान नामीर कतार क्यों हिंदू ना क्यों ख्रीटान ना क्यों मेहती सब मुसलमान नबी एर कतार जहां नामे ना बोले जो हमारे दया बसी तो बहत्तर कतार जाननाते जा रहा नामे नबी ता আল্লাহ নবী বললেন সব উতেরা জান্নাতি কথা শেষ হতা কোন নবী ও কিন্তুর ব্রেক মেরে দিলেন ই মানে কে আপনাকে মানে না নবী বললেন মান না তি দখলাল জান আমি ফাকত আবা নবী বলেন যারা আমার আনুগত্য করে তারা জান্নাত পাবে আর যারা আমার আনুগত্য করে না তারা আমাকে মানে না তারা জান্নাত নামাজ পড়ে কথা বলেন না কেন তাহলে তুমি কিভাবে বলো নামাজ না পড়লে কি হইব পরিষ্কার ও বাটফার কেমনে কর তোর মতো বড় সোর আর পৃথিবীতে কেউ কথা আমার সোর হে কায় আমার দিল পরিষ্কার সোরে যদি আমি মোত্তাকি হয়ে গেছি কেমন মোত্তাকি এবার চিন্তা করা দরকার আসতে ভাইরা আমার কি আরেকটু চালাবো নাকি উঠা বসা করলে আমার চান্তি গরম হয় এর চূড়ান্ত বেড়া তুমি খোরানের মসজিষের সাথে আপনি যদি উঠে উঠার অভ্যাসই থাকে বেতারে ঢুকলেন কেন কত মানুষের ডিস্টার্ব করেন আমার ডিস্টার্ব করেন যাদের বেড় আছে অসন্ধি এখানে ডিস্টার্ব কিছু কইলি হাজি সে আম করলে দোষ নাই আমি কইলি আল্লাহ আপনি সবাইকে হেদায়াত দান করেন যারা দূরের থেকেও শুনছেন আল্লাহায় বল আল্লাহ বলেন সব মানুষ জাহান্ন কিন্তু বলে বলেন চার গুণওয়ালা মানুষ জানজাতি কয়েক গুণওয়ালা মানুষ চার গুণওয়ালা মানুষ জা আর বাকি সব মানুষ হলো জাহান্ন এই চার গুণের মধ্যে দুইটা গুণ হলো আল্লাহর সাথে বান্দার ডাইরেক্ট কালেকশন আর বাকি দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার প্রথম দুইটা গুণ হলো আর একটু নিজেকে প্রশ্ন করুন তো আপনার ছেলেমেয়ের হক আদায় করছেন কি না আপনার স্ত্রীর আপনার ভাই বোন আপনার প্রতিবেশী আপনার মা হিসাব দিতে হবে হাজি সাহতুলো কম বলেন নাই কিন্তু আপনার উপযুক্ত ছেলেটা কোনো নামাজ নাই রোজা নাই বখাটে হয়ে গেল সমাজের মানুষ বর্ধ করে ঘৃণা করে আপনার উপযুক্ত মেয়েটা এখনো স্কুল কলেজে দরায় পর্দা নাই ওই মেয়েটার যত অপরাধ হবে আল্লাহাবে আল্লাহ বলেন সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে দরবারে এক বাবা গিয়ে ছেলের বিরুদ্ধে নালিশ দিল ছেলে বাবার হক আদায় করে না ছেলে কেটে ক ওমরের মেজাজ তো আপনারা জানেন যার মেজাজকে শয়তানো বড় ভয় পায় কেমন চিন্তা করেন যে কেমন বেড়া যে শয়তান ভয় প একচোড়ায় কাগুজুর শতান আমারও ভয় পায় কেন শয়তান ভাবছে আমার মা ওর থেকে বড় শয়তান আমি হ্যাঁ তো ভয় পাবেই আমার থেকে বড় শয়তান এই বাঙালি নামাজ না বই রক পরিষ্কার ভাইরা আমার ছেলেকে ডাকা হলো বলেন এই ছেলে তোর নাম কি বলে জৌল বলে জৌল জৌল মানে জুয়েল জুয়েল বাংলায় কয় না হাজারে একটা মানুষ ভালো নেতা পাইলে বলে নেতা পাইছে হাজারে এক খান সব খায় আমি ওরে করার সারা বিশ্বের বেইমানকে জানায় বড় দরকার কারণ আমরা এমন একজন আল্লাহর গোলামই করি যে আল্লাহর মত কোনো আল্লাহ নাই আছে কোন আল্লাহ আমার আল্লাহর মতো কোন ক্ষমতাময় না আমার আল্লাহর মতো কোনো আল্লাহ নবীর মতো এমন একটা আদর্শ দিছেন যে নবীর আদর্শের মতো দুনিয়াতে কোনো আদর্শ নেই চেহারা দেখলেও সাত দিনের কুদানি বরণ হয়ে যায় ঘাম থেকে মেশকের গন্ধ করবী রাস্তা দিয়ে চললে গাছ আল্লাহ এমন এক একজন যে নবী রাস্তা দিয়া হাঁটলে হরিণ সালাম জানায় আল্লাহ এমন একজন নবী দিস যে নবী কোথাও বসে থাকলে সাপ এসে বাতাল দেব নবী বাঙালি চিনলি না চিনলি না যদি ওই নবী হে চে গলায় সুরি লাগাইল দাঁড়িয়ে হয়ে আজি দিশে চলো যখন যাহা চায় মনে নবীনে কে তরবে তুলসির তো মিজানে তরবে তুলসির তো মিজানে চলো চলো চলো মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে তুলসির তো নিজানে খারাপ লাগে ও গো নবীর উম হয়ে আজি মনে নবী বিনে কে তরাবে কোন সিরা মি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট কারে দান করিলেন ওহু ময়দানে কে তার পুল সেরাত জানে নবী বিনে কে তারাবে পুলসিরা তি জানে এমন এতিম নবী পরেও কত মারা মারল তাকে দুঃশ্মুলসির তুমি জানে কে তরাবে পুলসির তমি জানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবা। তো মিজানে কেমন নবী পাইলি রে বাঙালি যে নবীর জন্য নদীর মাছ পাগল যে নবীর জন্য জঙ্গলের হিংস্রাণীরাগল পর দেখো কালে হইয়া আর মুসলমানের চেহারার দিয়ে তাকাইলে বড় লজ্জা পাই বড় কষ্ট পায়, মুসলমানের চেহারা নবীর আদর্শের সাপনা কামল তিন নাম্বার বোন সৎকাজের আদেশ চার নম্বর গুণ হলো অসৎ কাজ থেকে ফিরানো আর ফিরাইতে গেলেই বাধা বাধার মধ্যে তোমার ধৈর্যের প্রাচীর হতে হবে প্রথম দুইটা গুণ ইমান আর আমল এর দুইটা দায়িত্ব আছে নিজে নামাজ পড়লেই হবে না তুমি নামাজের দাওয়াত সন্তানেরও দিতে হবে নামাজের দাওয়াত তোমার স্ত্রীকেও দিতে হবে নিজেই কোরআন পড়লে হবে না তোমার আহালকেও কোরআনওয়ালা বানাতে হবে নিজেই পর্দা যারা লেন্টা মেলায় যায় তাদেরকে পায়ে ধরে বুঝাইয়া ফিরাতে হবে সৎকাজের আদেশ অসৎকাছ থেকে ফির একবার বুঝাই না না রে ভাই গান শুনলে কান নষ্ট হয়ে যায় খবরদার গানের আওয়াজ কমাও মাইকের আওয়াজে ক্ষতি হয় কমাও অথচ গানের আওয়াজে এত ক্ষতি হলো কমাবার কোন সাক্ষী দিবে আমাদের পক্ষে আল্লাহ দরবারে সাক্ষী দিবে আল্লাহ এই জমিনের মধ্যে তোমার অমুক অমুক বাংলা করানের আলোচনা শুনেছে আল্লাহ বলবে জমিন তুই সাক্ষী দিসু আমি তোর গুণ মাফ করে দিলাম দুই নাম্বার গুন হলো ইমানের পরে ন্যাকামল তিন নাম্বার গুণ হলো এই ন্যাকামলের দাওয়াত সবাই রেখাও চার নাম্বার গুন হলো যারা ন্যাকামল করে না অন্যায় করে তাদের ফিরাও বাধা দাও কষ্ট হয় না চারটা গুণের দুই একটা বলি বলে ইমান আরবি শব্দ যার অর্থ হলো বিশ্বাস তিনটা বিশ্বাসের আরো এক অন্তরে বিশ্বাস করা প্রথম জবানি স্বীকার করে নিলাম মুসলমানের ইলাহা। এটা অন্তরে ঢুকাও আল্লাহ তাল ব্যতীত কোন দাতে উপযুক্ত কেউ নাই একমাত্র আল্লাহ আছেন কে थार ढुकाओ आल्ला क्यों नाई जाब कार আল্লাহ আল্লাহ দেরি হবে দিতে কোন দেরি হবে না চাওয়ার মতো চাও আল্লাহ দরোবারে চাও এক বুজুর্গ জিয়ারত করে তাকায় দেখে এক বুজুর্গ আল্লাহর বান্দা লাভবাই আওয়াজ না দিয়া সে বলে আল্লাহ তোমার গুসা থেকে নাজার চাই আল্লাহ ইংনি চোখ দুইটা বান্ধা ফট্টে লাগানো বুজুরগো বলে না তুমি আমাকেই বলো এবার আল্লাহর বান্দা চকের পানি সেরে বলে রে আমার কপাল বড় খারাপ আমি যখন এই বাড়িতে করতেছিলাম লাভবাইকের আওয়াজ দিই লাভবাইকের আওয়াজ দিই হঠাৎ করে আমার খাহে একটা নজর নারীর দিকে পরে গেলাম একটা আওয়াজ আমি কানের মধ্যে পাইলাম কে যেন ডাক দিয়ে কয়ে বান্দা আমার ঘরে আইসা তুই আর দিকে কেন তাকাইলি আমার ঘরের মালিক আমি আল্লাহ কেন আমার দিকে না। যে যা বলুক যদি সাহস থাকে ধরে আমাকে ডাকেন আমাকে হাজির করেন পিছনে পিছনে বহু কিছু বহুজনে বলতে পারে এটা বাহাদুরি না এটা প্রশ্ন আশরাফ আলী খান তার গ্রন্থ থেকে আমি বলছি এক মোল্ না বলে আল্লাহকে গালি দাও তুই তো বলো তুই এই আল্লাহর ঘটনা পড়বি কচু ভাইরা আমার ইমান সবাই অন্তরে ঢুকাইতে হবে আল্লাহ কেউ নাই মহাভারত হওয়া এখান থেকে তুমি ভালো করে সবক আপনাও আল্লাহ তেতীত কেউ নাই তার মানে আল্লাহ আছে আল্লাহ ইয়া বড় ক্যান্সার এই বাংলাদেশের হাটাচারির হজরত বলেছেন যে আলেম বলবে ইাল জায়েজ নাই তাকে আলেম বলা জায়েজ বাইরা আমি মসজিদে জিকির চলবে না চলবে মন্দিরে যারা মসজিদে জিকির করতে নিষেধ করে আল্লাহ জালেম বলছেন হাফনা আল্লাহ ঘরে জিকিরে বাধা দেয় তাহলে জিকির করবে করুক লাফা এখান লাফাও কেন তোর জবাব আমি ওই দিন দিব তুই যেদিন আমার একটা প্রশ্নের জবাব দিবি করলে লাফায় কেন কোরআনের বয়ান শুনলে মানুষ বয়ান শুনবে লাভ দেয় কেন এই জবাবটা ওই দিন দিব দিন তুমি আমার একটা জবাব দিবে ভারত পাকিস্তান ক্রিকেট খেলা চলছে তখন একটা চিৎকার দেয় মনে হয় জানো গুমের বাচ্চা ভয়ে আতঙ্কিত হয়ে যায় আবার যদি পক্ষের লোকটা ঠকে যায় মাথা এত গর চিল্লাইলি কেন এই প্রশ্নের জবাব দিন দিবি আমি কোরআনার হাদিস দিয়ে সেই দিন জবাব দিব সর্বনাই উজানি গেলে আর জিকির করলে বয়ানে মানুষ কেন লাফা যদি দিতে না পারি তোর একশো জুতার বাড়ি খামি সাবধান সব জায়গায় বেয়া চলে না সাবধান বাইরা আমার আমার প্রিয় আমার ছেলে আমার কাছে অত প্রিয় না আমার আল্লাহ যত প্রিয় মা বাবা মহাব্বত করে মোহব্বত করে এত জোরে চাপ দেয় চাপের কারণে দাঁত দিয়া কামড় দেয় বাচ্চার অবস্থা খারাপ বাচ্চা সহ্য করতে পারে না ওরে আল্লাহর বান্দাকে যখন আল্লাহ মোহাব্বত করা শুরু করে মাঝে মাঝে একটু মোহাব্বতের চাপ দেয় বান্দা সহ্য মিল্ল তো মাঝ হব খোদাস এর নবির উম্ম সন্তানের পেটের মধ্যে ক্ষুদা আব্বা কোলে নাই সন্তান থামে না থামে না খালি চিল্লায় মা রান্না করে ওই সন্তান খালি আম্মু আম্মু বলে চিল্লায় আমি সন্তান থামে না ও খালি ঘুরে আবার আব্বু কই আমার আম্মু কই মা রান্নায় ব্যস্ত এত পাগল এত পাগল ওই বাচ্চাটা যখন না কাজ ফালাইয়া বাচ্চাটারে কোলে তোলে না। থামতে চায় না কারণ ওরা হাফিজ রহমানের পাগল না ওরা আমার মাওলার পাগল ওরা সার খালাস করে আমার মাওলায় আমার আমলাকে যদি আমি না আমি গাছের দিয়ে তাকাইলে তো আল্লাহর গন্ধ পাই আমি পানির মধ্যে তাকাইলে দেখি আমার আল্লাহর কুদুর আমি আসমানের দিয়ে তাকাইলে আমি বন্ধ ভাই ওরে আমার মাওলাকে আমি এই কলিজার আশেখের আগুন নিবানোর মালিক আমার আল্লাহ ওই বান্দা পাগল আল্লাহ বলে বান্দা তুই একটু অপেক্ষা কর অপেক্ষা কর আমি হাসুরের ময়াদানে এইরকম একটা মাহফিলের আয়োজন করব আর আমার আশেখুলি কি বলবো তোরা আদি পাওয়ার জন্য তুই পাগল হয়ে গেছস আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য তুই খানা খাও না আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য তুই ঘুমাও না আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য তুই বাজারে গিয়ে শান্তি পাও না আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য তুই কত দৌড়াইছ কত আশিক বাইতুল লাই গিয়ে কান্দে আল্লাহ তোমারে কই পায় আল্লাহ বলবে আয় আজকে সত্তর হাজার নুরির পর্দা উঠে দিলাম তোরা মন মরে আমি আল্লাহকে দে মজা বুঝে না যে রসমালাই খায় না সে রসমালাই মজা বুঝে না ওরে যেই বান্দা আল্লাহ জিকির করে না ওই বান্দা মাওলার জিকির মজা কখনো পাবে না হাকিকত সে তু দু বেখর হুনিয়া কী নুমায় নজর হমি গুইমিয়া যুদা বস বহিবা খোদাবা তুই পিছনে পিছনে দোষ গাইতে গাইতে তোর কপালে তুই আস আর তুই যার বিরুদ্ধে তাকায় না কে আমার গালি দিল দেখার টাইম নাই কে আমার প্রশংসা করলো দেখার টাইম নাই আমার টার্গেট আমি আল্লাহকে পাওয়া দরকার আমি আল্লাহকে কোন জায়গায় গেলে পাই সেই চিন্তাই থাকে এ নবীর তোর দুনিয়াও ধ্বংস পর কালো ধ্বংস পারলে যদি কপালটা তুমি আউজুবিল্লা পারো না তুমি কোরআন শরীফ পড়তে জানো না তুমি হাতি ইতিহাস তুমি জানো না আবু এত আল্লাহর আশেক পাগল ছিলেন আল্লাহর পাগলামিতে পরে জীবনে কোনো দিন সংসার আয়াত গুলো যখন নবী পড়তেন নবী কান্নায় ভেঙে পড়তেন আর সাহাবাইকার কান্না করতেন আজকে চোখে পানি না থাকার কারণ কলবটা মনে গেছে কলব একাল বান্দা সাদ আসলামী নাম সারা চেহারা কালো নব মুসলিম নতুন মুসলমান হয়ে গেল কালো দেখে কেউ মেয়ে দেয় না মায়ার নবী বললেন সমুক এলাকায় যাও আবদুল আহাব নামের এক বান্দা আছে তার একটা কন্যা সন্তান আমি নবীর পক্ষ থেকে পায়গাম পৌঁছা দেয় তোমার সাথে আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছে আর আপনার নাকি একটা কন্যা সন্তান আছে আমার সাথে বিবাহের জন্য বলেছে আব্দুল ওহব নামি টাকাওয়ালা ব্যক্তি ধনবান ব্যক্তি আড়ার থেকে এই কথাগুলো শুনল ডাকি রে আব্বা কে আসলো কার সাথে কথা বললেন বলে মা রহমতুল্লিল আলমিন এক যুবক পাঠাইলো কেন বলে তোমাকে আমি মেয়ে দিব না আল্লাহর বান্দি চোখের পানি সেরে দিয়ে বলেন ও বাবা ছেলেটা যদিও কালো নির্দেশ আর কালো মানুষের না রহমাতুল্লীলা এবার মেটার কথায় বাবার দিলের মধ্যে ডাক কেটে গেল ভুল হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে যাও এইবার বিবাহের তারিখ হয়ে গেল এবার বাসর ঘর সাত বাসর ঘর মালসামানা কিছু বাজার করার জন্য চলে গেলেন বাজারে সাত বাজারে গিয়ে বিয়ার খবর নিয়ে বলে দোকান থেকে মাল কিনে আনন্দের মাল সাত মাল কিনে যখন বোঝা মাথায় নিয়ে শ্বশুরবাড়ি যায় আনন্দে অন্তর ভরা ইমান কাকে বলে अनुष्ठान जाए हटा जान कान मध्य आवाज दिल रे साहमतुल्लम जुद्ध मैदान मारा अवस्था आहत अवस्था দোকানে দোকানে গিয়া ব্যাগ দিয়ে কয় রে দোকানওয়ালা ভাই বে দু করে দাও আমার মাল তুমি দোকানে আবার ফিরে আনা আমার ভাই মুসলমান মুমিনেরা ময়দানে মার খাবে আর আমি শ্বশুর আনন্দ কর্ম হতে পারে না রে ভাই হতে পারে না তাড়াতাড়ি তরবারি দাও ওর মু কেবল বলে মান ও এলাকা কেবল এই ওরে মায়ানমারের মুসলমান মার খাবে ওরে মিনের দল আজকে কত ব্যক্তির দলের নেতার জন্য আন্দোলন করলা মারা গলেই তুমি আর জবাই করে মায়ের সামনে টুকরো করে ফেলে ওরে এগুলো দেখে তুমি কেমন করে ঘুমাও কেমন করে তুমি চুপচাপ বসে আছো ওরে মুনাফিক তোমার ইমান আমার মুমিন ভাইয়ের জন্য কেন আন্দোলন নাই কেন তোমার আন্দোলন কোথায় গেল আমরা বুঝতে পারি নাই তুমি ইমানদারের সাইনবোর্ডওয়ালা পাক্কা মুনাফি পরে কান্না করো আর দোয়া করো আল্লাহর দরবারে সহযোগিতা করো মনাফিকের খাতার থেকে নামটা কাটো আল্লাহ তা আলা বলেন সাহাবা এক মতো ইমানো আমি অন্যায় করে ফেলেছি হাত দ্বারা জিভলা দ্বারা বহু কিব করে গালি দিয়ে অন্যায় করেছি আল্লাহর দরবারে তো হেজুব অনুরোধ করে বলি রে বাবা অনুরোধ করে বলি আগে নিজের ইমান ঠিক করো আমল ঠিক করো এরপরে অন্যকে আমলের দাওয়াত দাও নিজের মাথায় টুপি নাই নিজের গালে ইসলামের দাঁড়ি নাই নিজের বডির মধ্যে ইসলামের পোশাক নাই তুমি যদি গোটা দুনিয়ায় ইসলাম কায়েম করবা করবা বলে চিল্লাইতে থাকো এটাও ধোকাবাজি মিথ্যা শ্লোগা অতএব অনুরোধ করে বলছি মুমিন অনুরোধ করে বলছি মৃত্যু কোন দিন হবে সালাম দিবে একদিন যদি ভেজাল করো ছড়ি নিয়ে জবাই করে নদীর মধ্যে লাশ ভাসায় দিনে ওরা তোর বন্ধু না তুই যাদের নিয়ে টাশের আড্ডায় যাও তোর জবাই করা দুশ্মন তুই যাদের নিয়ে ক্যারাম বোর্ড খেলো যাদের স্বার্থের জন্য তোর পেছনে আসে পায়ে হাত রেখে বলি বন্ধু সার বন্ধু যদি বানাইতে চাও আমাদের মতো টুপিওয়ালাদের সাথে বন্ধুত্ব কর অনুরোধ আল্লাহরে ভালোবাসো করান পড়ো নামাজ পড়ো চাকরি করো ব্যবসা করো নামাজ মুরব্বীদের সাথে খারাপ আচরণ করো না আল্লাহর দরবারে কাটি অন্তরে তোবা করো কোন দিন বরণ হয় জানা নাই আজকে থেকে ইমানটা দুর্বল করব না ইমানটারে মজবুত করে করলাম আল্লাহ দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করব না অন্তর যদি পাক্কা তওবার নিয়ত হয়ে যায় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন আশেখ বানায় আয়াল্লাহ মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন সহিফিক দান করেন আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন প্রতি ঘৃণা জমা দেন আমিন আল্লাহাম আল্লাহ নবী বলেছেন যারা দোয়া করবে দোয়ার আগে তিনবার যদি আর পরে আল্লাহ তালা তাদের দোয়া খালি ফিরাই দিবে না মোহাব্বতের সাথে পরামার রহিমী আমর রি আর আমর রহিমি আর দরতের নজরটা দিয়ে ময়দানে দেখে কত আপনার গোলামোলা মায়কের আমরা হাত তুলেছে কত সাজাদারিওয়ালা হাজি সে হাত তুলেছে पर्दारण जान हाथ तुले आल्ला दिखे तक बोलज्जाई एर पर रहमत आशा छाई আমরা আপনার আদরের নবির মেহরবানি করে আমাদের জীবনের সকলের সব গুণাগুলো মাফ করে দেনল আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন্ল আয় আল্লাহ তালা যাদের আয়োজনে আজ এই সুন্দর আয়োজন টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল যারা দিল মাফ করে কবুল করে নেন ঘরে ঘরে এই আলোচনার সবাব পৌঁছায় ভুল ত্রুটি ক্ষমা করে সবাব টুকুন বীজ রবকে পৌঁছায় আদম নবীতি গাছ পর্যন্ত যত মুহমিনে সবার রূর উপরে পৌঁছায় ও দয়ার মালি কারো হাতে না কথা শুনুন আয় আল্লাহ কেউ টাকার লোভে আসে না খানার লোভে আসে না এই আল্লাহ এরা জাহান্ন আগুন থেকে ক্ষমা সবাইকে মাফ করে দেন কবুল করে নেন জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন অল্লআ আর আল্লাহ গুমের ঘরে যদি হয় নবীর সাথে মোলাকাত করায় দিন আয় আল্লাহ সকলের গুণামাফ করে দেন সমস্ত কোরআনার বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা পরদা নিশি বানায় দেন ছেলে সন্তান বানায় দেন আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন মা সন্তান উস্ত ছাত্র মা বাবা সন্তান করে সফলতা দান করেন আল্লাহ কারো হাত খালি ফিরায় আমাদের কবুল করে আল্লাহ। সারা দুনিয়ায় শান্তির ফায়সানা করে নল মুসলমানের উপরে হাতে বিদির মালিক কত মা সন্তান হারায় কান্না করতেছে কত সন্তান হারা বাবা হারাই খানা নাই দেখেছি কত করুন মায়ের কোলের বাচ্চা টেনে কুকুরের মতো জবাই করতেছে আয় আল্লাহ সহ্য করতে না সহ্য করতে না। মুনাফিকেরে হেদায়ত না দেন না হয় ধ্বংস করে দেন জালিমের হাত থেকে মুসলমানের হেফাজত করেন অল্লাহ আয় আল্লাহ তাল বড় গুনাগার বড় দুর্ব আমরা তরি আর গুনা করব না আর গুনা করবো না রে আল্লাহ আর গুনা করবো না রে আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানিও নাই আল্লাহ চোখে পানি দান করে এ মায় কি কারো চোখের পানি না ও দয়ার মালিক চোখের পানি সকলের দিলের আশা পূরণ করে দেন শক্তি বাড়ায় দেন জালের মুনাফিক দুশ্মন থেকে হেফাজত করেন অল্লহ আয় আল্লাহ বেশি বেশি নাকলের তৌফিক দান করেন অল্লাহ ও আমাদের ইমান আমল মজবুত করে দেন্লাহ মুনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় না আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই যাদের বাবা তিমের মতো হাত তুলেছে কবর থেকে মা বাবা দর অপেক্ষায় এর সন্তান সাদা কাপড়ের বাসিন্দা বানায় কবর ঘুমাও কবরের ভেতরে বৃষ্টির পানি যায় ফিরাবার কেউ মা বাবাকে কবরে রেখে কেমন করে ঘুমাও মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না দুনিয়াতে আমি মা কতবার মোবাইলে তোর খবর নিতাম ওরে সন্তান আজকে কেমন করে ভুলে গেছে আয় আল্লাহ কু দূরের নজর দিয়ে দেখেন হে মানে হারা বাবা হারা তিমের মতো আয় এতিমের দিকে তাকাই কি মায়া হবে না রেমালি আয় আল্লাহ এতিমের দিকে তাকাইও কি মায়া হবে না আয় আল্লাহ আমিন করে দেন কবর গুলো জগনাথের বাগান বানায়ে দেনম যারা বেঁচে আসেন হায়াত বানায় দেন আল্লাহ অসুস্থ রুগীদের সুস্থ বানায় দেন আয় আল্লাহ সুস্থ রুগী সুস্থ বানায় পথে হঠাৎ মরণ থেকে হেফাজত করে নল আয় আল্লাহ কাউকে খালি ফিরায় না রে এ ময়দানে আমার মতো জালে মার গুনাগর কেউ নাই চেয়ারে বসে কথা বলার অহংকার মূর্ত জিন্দিগি দান করে চারিদিকে দুঃস্মনাফি কে উনাই কে উনাই কে উনাই রে আল্লাহ রুহানিয়া দেখলাস স্পষ্টতা দান করেন অল্লাহ আপনার পুরনো মা আর দান করেন্ল আয় আল্লাহ নুহানি ফায় কাজ সিনায় দান করেন অল্লাহ আয় আল্লাহ সকলের দিলের ন্যায় পূরণ করে দেন্লাহ সবার আমিন গুলো কবুল করে নেন্ল আয় আল্লাহ সমস্ত প্রোগ্রাম সহিভাবে সম্পাদন করার তৌফিক দান করে নল আয় আল্লাহ বন্ধু বানা দেন আয় আল্লাহ সকলের দিলের আশা পুরায় দেন সব যুবকালা গুলো নবীর আদর্শের পরিপূর্ণ আশেখ বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে বরকত বাড়ায় আয় আল্লাহ সকলের দিলে যা চাওয়া পাওয়া পূরণ করে দেন্লা বরকতি হালাল করে নে মাদ্রাসা ঘরের টাকার জায়গার স্থায়ী ব্যবস্থা করে দেনল আপনার কিছু খাস বান্দাদের দিলের ভিতরে করার মাদ্রাসার আর্মিনের মহাব্বত ঢুকায় দেন আয় আল্লাহ তাল আর মহাব আয় আল্লাহ আপনার এই ময়দানের কোন খাস বান্দার সিল আপনি আমার দিলকে পরিষ্কার করে দেন আয় আল্লাহ আওয়াজের ভেতরে আপনি স্পষ্টতারুহানিয়ান পাওয়ার দান করেন বহু অসুস্থ রুগী আছে কুদরতের প্রতিষ্ঠানগুলো আপনি আদর্শ নেন আয় আল্লাহ সহি কোরআন পড়ার তৌফিক করেন আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন আল্লাহ পাশ নামাজি বানায় দেন মেহরবানি করে সবার দিলের মধ্যে দিনের মোহায় আজমাইন یا কামার